الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن وعلى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تستبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم আজকের আমাদের যে আলোচ্য বিষয় এই বিষয়টা ধারাবাহিক আলোচনা হবে ইসলাম এবং মুসলমানের দুশ্মনী কে কারা কিভাবে দুশ্মনী করে কেন করে কি তাদের পদক্ষেপ অতীতে কি ছিল বর্তমানে কি ভবিষ্যতে তারা কি করতে চায় কারণ চালাক তো সেই যে তা দুশ্মন সম্পর্কে অবগত এবং সেই দুশ্মন থেকে বাঁচার জন্য নিজেকে হেফাজত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে আর ব্যাকুক বা সেই যে বক্তব্য সম্পর্কে অকে ফালনা কখন যে তাকে গুলি মারে আর কে যে তার পিছনে পোপাগন্ডা বা ষড়যন্ত্র করতেছে সে সম্পর্কে সে অকে ফালনা নিঃসন্দেহে যদি আমরা দুজন মানুষ দুজন মানুষের দুশ্মন রয়েছে একজন দুসম সম্পর্কে অকে ফাল এবং দুসমন থেকে পাতার জন্যে সজাগ এবং যে কোনো পদক্ষেপ নিতে সে যে কোনো মুহূর্তের জন্য ভুলে না আবার পরক্ষণে আরেকজন মানুষ দুষ্মন হয়েছে সে কনফার্ম কিন্তু তারপরেও দুস্মন সম্পর্কে অকে ফাল না দুশমণরা কি চিন্তা ভাবনা করল তার জন্য কি ষড়যন্ত্র করতেছে দশমন কিভাবে তাকে কাহিল করতে চায় দুষ্কন তাকে কিভাবে বিপদের আমি করতে চাই এই দুশ্মন সম্পর্কে বিষয়ে সে কোন চিন্তাভাবনাও করে না আর এই ব্যাপারে বেঁচে থাকার জন্য পদক্ষেপও গ্রহণ করে না কোনটি মানুষ চালাক কোনটিকে চালাক করবেন বলেন নিঃসন্দেহে যে ব্যক্তি তার দুশ্মন সম্পর্কে অকিফার এবং সেই দুশ্মনদের সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে নিজেকে বাতাবের জন্যে হেফাজত করার জন্য যেভাবে যখন যে পদক্ষেপ নেওয়া দরকার ঠিক তা নিয়ে থাকে ঠিক না আজকে আপনাদের এই আদাউল ইসলাম আর মুসলিম আপনারা এখানে দেখেন একটা চার দেখতে পাচ্ছেন আরবি দিয়ে এটুকুই যথেষ্ট আর কি আপনারা এবার আমার দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন অনেকগুলি ভাগ একটা নিচে আর একটা আর দুইটা অনেক ভাগ এই ভাগটা আপনাদের বুঝতে হবে না বুঝলে কিন্তু না যদি বুঝেন তাহলে কিন্তু অন্যায় হয়ে যে আপনারা জানি দুশ্মন আর যে আপনার ক্ষণিকের দুশ্মন দুজন কি সমান যে আপনাকে খতেন করিতে চাই দুনিয়া থেকে আর যে তার কিছু স্বার্থের কারণে খনিকের জন্য আপনার দুশ্মন দুজন সমান না আপনি দুশ্মনী সবাই সমান মনে করেন মনে করেন আপনার স্ত্রী কোনো এক কারণে আপনার সঙ্গে রাগ করেছে ওই মুহূর্তে আপনি তাকে ভাবতেছেন যে সেই আমার কেন কথা বলে না একটা বিরোধী আপনার আবার আরেকজন দুশ্মন যে আপনার বাইরে যে কোনো মুহূর্তে আপনার যে কোনো ক্ষতি করতে চাই দুই বাইরে দুশ্মনের সঙ্গে যদি এই খনিকের আপনার স্ত্রীকে যদি তাই ভাবেন তাহলে তো মুশকিল হয়ে যাবে গণ্ডগোল হয়ে যাবে না তাহলে দুশ্মন কারা কে কত নাম্বারের দুশ্মন কে কত বড় আপনার অন্যায় করতে চাই কে আপনার বিরোধিতা কত টুকুসে সে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে চায় এই বিষয়ে যদি আপনি অবগত না হন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে চালাক ব্যক্তি তাহলে আপনারা আল্লাহ করে দুশ্মনকে তালে করতে চান তো দুশ্মনকে চিহ্নিত করতে যদি চান তাহলে আসুন আজ থেকে নিয়ে ইনশা আল্লাহ ধারাবাহিক আলোচনা হবে একটা একটা করে আপনাদের আমাদের দুশ্মনগুলি একটা ভাগ আপনাদের করে দিই এরপরে একটা একটা করে আলোচনা হয় আল্লাহুলার জন্যে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে যায় যারা এবাদশন মহার রবা আমি আপনাকে সৃষ্টি করেছেন আপনি তবস্যা করছেন কি জন্যে লাভ করার জন্যে যারা আপনার ব্যবসাকে ডাউন দিতে চায় আপনার গোডাউনে আগুন জ্বালায় দিতে চায় যারা আপনাকে গুলি করে হত্যা করতে চায় যারা আপনার ফ্যাক্টরিতে তারাবদ্ধ করতে চায় নিঃসন্দেহে তারা তাহলে আপনি যে উদ্দেশ্য নিয়ে ব্যবসায় নেমেছেন যে উদ্দেশ্য নিয়ে চাকরি করেন এর বিপক্ষে যে কথা বলে এর থেকে দূরে আপনাকে নিয়ে যায় আপনি ব্যবসা করবে। আপনার মত খাইয়ে ব্যবসা ঠিক মতো দিনকে যখন একমাত্র তার এমাদতার জন্য সৃষ্টি করলেন আর এমাদত থেকে যারা আপনাকে দূরে সরে রাখে যারা আপনার আল্লাহকে আল্লাহর পরিচয় নেওয়া থেকে দূরে রাখে যারা আপনার এবং আপনার সেই মহানবগুলা আরামিনের মধ্যে বাধা সৃষ্টি করে পর্দা সৃষ্টি করে যারা আল্লাহর পদ থেকে আপনাকে দূরে সরে রাখে যারা আপনাকে আল্লাহর সঙ্গে মহাপ্রব সৃষ্টি করা থেকে আল্লাহর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে আপনাকে দূরে সরে রাখে আল্লাহর জান্নাতের পর থেকে জাহান্নাবের দিকে নিয়ে যায় যারা আল্লাহর পথ থেকে বিপদগ্রামের দিকে আপনাকে অন্য পথে নিয়ে যায় নিঃসন্দেহে এরা কিন্তু দুষ্গুন ঠিক না আপনি আল্লাহর বন্ধু একমাত্র কারণ আপনি পক্কা মোহামিন ও মুসলমান হতে চান একমাত্র কারণ আপনি কোরআন এবং সহিয়িতের আলোকে জীবন করতে চান একমাত্র কারণ যে আপনি কোরআন অন কারণ যে আপনি এবং সুন্দর কোরআন হাদিস আর বুজুর গণের দিনের লিখা বই একই দিন আপনাদের এবার তাহলে যেহেতু আমরা মানুষ আল্লাহ বিবেক দিয়েছেন দুনিয়ার যে কোনো ব্যাপারে ভূতদের জন্য কোনো দুশ্মনকে মান মেনে পারি না ভূতদের জন্য কোনো দুশ্মনের কোনো কৃপাভণ্ডা বা তার কোন ষযন্ত্রকে আমি জানার পরেও তাকে আমি মানতে পারি না তার আমি দলভুক্ত থাকতে পারি না যে কোনো মুহূর্তে তার জন্যে আমি সেই তাকে দূরে সরাবের জন্য পদক্ষেপ গ্রহণ করতে রাজি তাহলে আসল ইসলাম এবং মুসলমান আপনি মুসলিম আপনার দিনকে ইসলাম তাহলে যারা আপনার এবং আপনার দিলের দুশ্মন তারা আপনার দুশ্মন না তার আপনার রসুলের দুশ্মন না প্রতি মমিন মুসলমানের দুশ্মন না তাহলে আমরা কিন্তু যদি বাস্তবে যদি আমরা দেখি তাহলে কিন্তু যদি আমরা দাবি করি চালাক আমরা খুব বেদপাত আমরা বুদ্ধিমান কিন্তু আলোচনা করলে দেখা যাবে যে আমরা কিন্তু আমাদের দুশ্মনকে চিহ্নিত করতে অনেকেই অক্ষম সেই দুঃখিত করার জন্য কিন্তু কোন পদক্ষেপ আমরা গ্রহণ করতে পাই না বা করলে অত্যন্ত দুর্বল তাহলে এখন আল্লাহ রফুল্লাহ নামিন একমাত্র তাঁর বাগত করার জন্য আদেশ করলেন সেই জন্যই আমাদের সৃষ্টি করলেন আর এই মালপতিকে যখন বিভিন্ন থেকে মানুষকে নিয়ে গেছে আল্লাহ বিভিন্ন করার জন্য এবং তাদের সর্ব করার জন্য সবপ্রকার ধুব্র জাল থেকে শৈতান দেবাস দুস্প সব প্রকার মক্কর চক্কর এবং সব প্রকার কি বলে ওটা থেকে মুক্ত হওয়ার জন্যে আল্লাহুর আমিন নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছে একমত আপনার ঠিক তো বুঝে কারণ এরা আপনাদের বলছি যেতে হবে না হলে বুঝতে পারবেন এটা কৃষ্ণা কাহিনীর যদি ঘুমিয়ে থাকেন তবু আপনি পুরো আওয়াজ করতে পারবেন এটা হল অনুষ্করণের আওয়াজ এবার আপনি আচরণ দুশ্মনদেরকে চিহ্নিত করা যাবে দুশ্মনটা কত প্রকার এবং কি কি এবং পরে একটা একটা করে আলোচনা এবার আপনার দুশ্মনকে তাকাতি করে একটা হলো শৈতান রূপী দু শৈতান আর একটা হলো ইনসান একটা হলো জিন আরেকটা হল ইনসান আর লবাদ সুরা নামের একশো বারানব্বই রায় তাল্লা বলছেন যে প্রত্যেকটি নবীর জন্য আমি জিনিস মানুষরূপী শৈতান একটা হলো এক একশানকে দেখা যায় আর শৈতানকে দেখা যায় জিনকে দেখতে পান ইংলিশকে দেখতে দেখা যায় না তাহলে এক শৈতান করেছেন আর এক শৈতান হল মানুষরূপী শৈতান বস্তু পারলেন জিন শৈতান এটা তার গুরু একটা ভাগ হয়ে গেল মানুষ সৈতান যারা এরা তিন ভাগে বিভক্ত এক প্রকার সৈতান আছে যাদের কাছে আল্লাহরুল আলমিন কিতাব পাঠিয়েছিলেন যাদের কাছে আল্লাহ রফুল আলমিন নবীর পাঠিয়েছিলেন যাদের কাছে আল্লাহ রবা আলমিন হেদায়তের বাণী পাঠিয়েছিলেন যাদেরকে বলা হয় কি আহদিনুল কিতাব যাদেরকে বলা হয় আহ কিতাব মানে কিতাব ওলা যাদের কাছে আল্লাহর আলমিন যেমন আমাদের কাছে কোরআন এসেছে না পূর্ববর্তী আমাদের পূর্বের যারা অব যাদের কাছে আল্লাহরুল আলমিন কিতাব পাঠিয়েছিলেন তওরাজ পাঠিয়েছিলেন রেল পাঠিয়েছিলেন জব পাঠিয়েছিলেন হজরত মুসা ইসা নবীলকে পাঠিয়েছিলেন আর আহলু কিতাব দুই প্রকার একটা হচ্ছে তাহলে মানুষের উপর প্রথম ভাগ হলে যাদের কাছে কিতাব এসেছিল যাদের কাছে যারা আমাদের আমাদের সম্পর্কে জানতে হবে কারা কি তাদের যুক্তি কি তারা আমাদের ক্ষতি করতে চায় কি জন্য আমরা তারাকে দুশ্মন করতেছি খ্রিস্টান কারা কোথায় বসবাস করে भाषाएं कथा किरपर हल जर का पूर्व बर्तमान जन्म नहीं आई जरू हेदायत सड़ सड़ी चाँव पौचाई नहीं এক প্রকার যাদের কিছু বিশ্বাস আকিদা এবং ধর্মকর্ম কিছু আছে ধর্মকর্ম ধর্ম আছে আর আর এক প্রকার যারা ধর্মের বিশ্বাসী না কোন প্রকার না মানে ইসলাম আর না মানে কোন ধর্ম যে ধরুন যারা ধর্ম মানে না যা ধর্ম মানে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনের পূর্বে কাপের হক্কার কাপের মুশ্রিকরা ধর্মান্ত কিনা মানতো না মানত মানত মিল্লাদ ইব্রাহিমকে তারা মানত হিন্দুরা ধর্ম মানে না একটা একটা ধর্ম আছে আপনার কিন্তু হিন্দুদের কাছে কোন নবীরসুল আসছিল না ধর্ম মানে না বৌদ্ধ ধর্ম তারা বৌদ্ধ তারপরে মনে করেন আহ এই ধরনের যে সমস্ত দল যাদের অগ্নিপুজক যারা অগ্নি পূজক অগ্নি অগ্নি আগ্রহ পূজা করে এদের কাছে কোন নবীরসুল আসছে না তাদের ধর্ম ধর্মগ্রন্থ ছিল না এবং তাদের কিছু বিশ্বাস আকিরা তারা একটা ধর্ম মানে তাহলে তাদের কাছে তারাও কিছু বিশ্বাস এবং আকিরা রয়েছে যারা কিছু ধর্ম মানে হিন্দুরা বৌদ্ধরা অগ্নি বা এই ধরে যারা আছে এবং এরা কি বিজাতি আমরা বলতে পারি যে মানে মানুষের মধ্যে যারা ধর্ম মানে ইসলাম মানে ইসলাম মুসলমান বলে বিজাতীয় একটা যাদের কাছে কোরআন বা কাছে কিতাব এসেছিল নবী রসুল ছিল। যারা ইহুদ এবং খ্রিস্টান আর যাদের কাছে কোন নবীর রসুল বা কিতাব নাই এরা আবার দুই প্রকার এই বিজাতীয় দ্বিতীয় প্রকার ভারতের বুঝে প্রকার আলোচনা কিন্তু এরা যারা ধর্ম মানে হিন্দু বৌদ্ধ বা অগ্নি পুজোর বা এরকম যারা ধর্ম যারা আমরা জানি বা জানি না কিন্তু এদের কোন আসমান ধর্মের সঙ্গে এদের সম্পর্ক নেই খ্রিস্টানরা তারা না আমাদের এরা তো বলে না ওদের নিজস্ব পালা এবং আমরাও বিশ্বাস করি নিজেরা এরা আবার দুই প্রকার যারা নিজেরা ধর্ম বানিয়েছে গ্রন্থ বানিয়েছে ধর্ম যেরকম হিন্দু এবং বৌদ্ধ আর অগ্নি পুজো আর দল হলো এই বিজাতীয় দুশ্মনের দ্বিতীয় যাদের কোনো ধর্ম কর্ম নেই যেরকম তারা কমিউনিস্টরা মানে আবার হিন্দুদের ধর্ম কি যদি ভালো মরে যায় তাহলে সে ভালো রূপে আসবে যদি খারাপ হয়ে তাহলে খুশিকার রূপে আসবে তাহলে ধর্ম আসবে না কিন্তু সেই যারা লাদিনি যারা ইসলামী যারা যারা কম নিয়ে এসে এরা বলে কোনো ধর্ম নেই এরা কোনো ধর্ম মানে না এদের কোনো আকৃদা বিশ্বাস নেই আসছি আনন্দ পূর্তি করবো মানা যাবো এইভাবে মানুষ আছে এইভাবে যাই এর কোন কিছু মানে না এই হল বিজাতীয় দুশনদের দ্বিতীয় প্রচারের দ্বিতীয় আর একটা ভাব হল কি জাতীয় দুষ্কন জাতীয় আর বিজাতি বুঝছেন তো বিজাতীয় বলতে বিধর্মী জানা এদের আবার দুই ভাগ হলো প্রত্যেকটা আবার দুই ভাগ করে জাতীয় দুশ্মন অর্থাৎ যাদের যারা বলছে আমরা মুসলমান আমাদের ধর্ম হলো কি ইসলাম বুঝতে পেরেছেন কথাটা দাবি করে তার ধর্ম ইসলাম আছে তাই না এদের আবার ভাগ করলে আপনাদের কাছে স্পষ্ট হবে একটা হলো রাজনৈতিক দুশ্মন রাজনৈতিক ক্ষেত্রে মুসলমান দাবি করে মুসলমান এবং ইসলাম ধর্ম তাদের এই জাতীয় দুঃখ দুই প্রকার একটা হল রাজনৈতিক ক্ষেত্রে আর একটা ধর্মীয় ক্ষেত্রে আমার ভাগটা ভালো করে বুঝেন না হলে কিন্তু আপনারা করে আমাকে জালেবেন মানে আমার কথাবার্তা উল্টো তখন ধরবেন এই ভাগটা যদি দান পারেন তাহলে আমার আলোচনা আপনার কাছে স্পষ্ট হবে না পরে ইনশাল্লাহ একটা হবে তাহলে রাজনৈতিক ক্ষেত্রে এরা আবার দুই প্রকার একটা বামপন্থী আর হলো আছে না রাজনৈতিক দল মুসলমানদের গানপন্থী বঙ্গপন্থী আছে না নাই আছে ধর্মীয় যারা জাতীয় ধর্মীয় অঙ্গনে ধর্মীয় আঙ্গিনায় যারা কাজ করতেছে ধর্মের নামে যারা কাজ করতেছে তাদেরকে আমরা মুসলমান জানি তারা রাজনৈতিক দলের সঙ্গে জড়িতরা কিন্তু তারা ধর্মীয় দলের সঙ্গে জড়িত এরা আবার কয়েক ঘোট জাতীয় দুশ্মন যারা ধর্মীয় সম্পূর্ণ যারা আমরা মুসলমান বলতে ওরা দাবি করে আমরা মুসলমান ওরা কোরআন পড়ে ওরা হাজিজ পড়ে ওদের মাদ্রাসা আছে ওদের আছে কিন্তু এরা মুসলমান না তাহলে দায়িতুপি ওরা নামাজ পড়লেই মুসলমান থাকে না তাহলে আপনাকে বুঝতে পারে এই পয়েন্টটা যে ওরা ধর্মের নামে কাজ করতেছে কিন্তু অরিজিনাল তারা মুসলমান এবং ইসলামের মধ্যে নাই তারা সম্পূর্ণই গেছে যেমন খারেজিয়া মহতাজ মুরজিয়া হ্যাঁ কাদার যারা অস্বীকার করে মুরজিয়া যারা বলে যে আমরা পুতুলের মতো আল্লাহ তাদের যাদের মানে মানে তাদের তাহলে আমরা বলতে চাচ্ছি তাও রয়েছে তাদের অনেক ধর্ম পারে তার মানে কিন্তু এরা ইসলাম থেকে সম্পূর্ণভাবে বাইর হয়ে গেছে তাহলে ওরা আমাদের দুশ্মন না ওরা যদি কিছু গ্রহণ করেন তা আপনার ইসলাম থাকবে থাকবে হজরত আলীর মধ্যে আল্লাহ গুণ ছিল যারা মনে করে এই কোরআন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে যারা মনে করে সমস্ত সাহাবারা কাপের পাঁচজন বাদ এরা হলো গোলাতুসিয়া যারা মনে করে যে তাদের ইমামরা হালাল হারাম করতে পারে যারা মনে করে তাদের ইমামরা এই পৃথিবীর পরিচালনার দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছে এরা এই ধরনের যারা যারা এই গোলাতের মধ্যে যারা জগ্ন একেবারে যারা আল্লাহ অর্ধ কি আল্লাহ মনে করে নামে পাঠা কুরবানি মানে পুষে এবং জবা করে যারা আয়সাল নামে তোহমাদ যায় এরা মুসলমান মুসলমানেরা কিন্তু ওরা তো দাবি করে এদের আছে এদের আছে বলছে এরা ঈদের নামাজ পড়ে তাহলে ইসলামের মাহ নাই সম্পূর্ণ পায়ে গেছে যারা আমাদের পাক্কা দুশ্মন এজন্য কোন সন্নিকে কষ্ট দরকার কষ্ট দিল বলি মুসলমান যারা আপনার ধর্মকে নিয়ে ছিঁড়িমিড়ি করতে চায় যারা আপনার আকিরা ও বিশ্বাসকে ধ্বংস করতে চায় এরা কোন সময় আপনার হতে পারে আলোচনা এখন বুঝছেন যে কেমন করে কিছু তো বললাম পরে বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকটা এরপরে হল পরে যেটা হলো যাদের আকিদা রয়েছে কিন্তু আকিদা ভাসে তাকিদা বিক্রি আকিদা এরা তো মানে হওয়ার কারণে বাইরে হয়ে গেছে দিন থেকে দ্বিতীয় প্রকার যেটা আপনার জাতীয় বলতে পারছি না যে ওরা কাঁপের কিন্তু ওদের আমল তাদের আকিরা তাদের বিশ্বাস তাদের আচারপ্রশ্বাস তাদের কিতাবাদী যেটা অত্যন্ত যখন আঁকিরা তারা বিশ্বাস করে আঁকিরা চলে যে আকিরাগুলি অনেক সময় হয়তো ইসলাম থেকে বাইর হওয়ার কারণও হতে পারে বা তাদের মধ্যেও কিছু লোক আছে যারা আঁকিরা তারা বাইর হয়ে গেছে এদের মধ্যে কিছু আছে যে এমন আঁকিরা যে বাইর হয়ে গেছে আমরা স্পষ্ট বলতে পারি কিন্তু কম এই দলগুলিকে আমরা কাফের বলা একটু কি রয়েছে মুশকিল রয়েছে এরা যে সুফিবাদের যত এরা আমরা দুই প্রকার এরা কয় প্রকার দুই প্রকার যাদের আকিদা খারাপ আকিদা এবং বিশেষ মানে ইসলাম এবং কোরআন হাজি অনেকটা বিরোধী তৌহিদ বিরোধী এরা আবার তুই করবেন এক পর তাদের আকিরা সম্পর্কে তারা কি করে ঘোষণা দেয় আমাদের এই আকিরা এক পর্যায় তারা কি বলে আমাদের আকিরা এই যেরকম বের্লবীরা বেল্লবীরা বলে না যে রসুল নুরের তৈরি বলে না যে আল্লাহ নবীর রসুল এবং বলেনা করে সুফিবাদের সুফি সম্রাট তারা যে ইবুনা আরবি মানসুর হাল্লাদি কাশ্মীর যারা এবং এদের যারা আল্লাহর আলামিনুন্দরী রমনীন বা একজন সুন্দরী যুবক শুনতেছে ভালো করে এই ধরনের সুবিবার যারা যারা তাদের আকিরা সম্পর্কে স্পষ্ট মানুষের কাছে আল্লাহ আর খালেক আর মাকরুদের মধ্যে এখন পাঠা নেই যে খালেক সেই মাকরুদ যে মাকরুদ সেই খালেকিল্লা আরেক দল আছে যারা তাদের এই বলে না বলে যে আল্লাহ গায়ে আল্লাহ সালাম নবী রতন গায়েব জানে বলে না যে বলে না যে কাস্টের মাধ্যমে অনেক কিছু প্রমাণ হয় এই দ্বিতীয় দলটার যারা প্রভাবে পূর্বান্বিত হয়েছে সুবিবাদের এক কথা সুবিবাদের প্রভাবে যারা প্রবান্বিত হয়েছে যারা তাদের বলতে চাচ্ছে না আল্লাহ কেউ গায়েবেনা কিন্তু তাদের বই পুস্তক পড়লে পাওয়া যায় যে না তাদের হুজুর রা দেখা যাচ্ছে যে না তারাও গায় তারাও পুস্তক তাদের কাঁচার আচরণ তাদের ইচ্ছা প্রমাণ করে জানা তারাও সেই দলেরই অন্তর্ভুক্ত এরা একটু তাহলে হালকা না। মানে প্রহান্বিত হয়েছে সরাসরি আঁকিরা পাই না কিন্তু প্রহান্বিত হওয়ার কারণে ঢুকে পড়ছে ঘুরতে ঘুরতে চোরের প্রভাব পড়ে যায় আর একটা জাতিগত বংশগত চোর দুজন বছর পার্থক্য নাই তাহলে প্রথম দরকার যারা স্পষ্ট বলছে আমাদের আঁকি দায়ী আসো যারা মিলাদের সময় যারা মিলাদের নামে চেয়ার খালি রাখছে আল্লাহর হাজার জাতের ভাই আরেক দল বলছে যে তুমি দেবান ভালো তো শুধু প্রমাণ করব যে দেবান্ধীরা আমরা জানি এদের আকিদা বিশ্বাস ভালো কিন্তু এরাও এই সুবিবাদের প্রভাবে প্রবাহিত হয়ে ওদের আকিদাইয়ের মধ্যে ঢুকে পড়ছে জানে না আদৌ জানে না যে কোথায় গিয়ে তারা পৌঁছে যার মধ্যে কিছু কুফরি রয়েছে যার মধ্যে কিছু সিরকি রয়েছে আর বেদাতে কোনো এর হিসাবে যেরকম মাহ দিয়া একটা দল রয়েছে এরা সুবিবারে দাবি সুবিবারে প্রভাবিত হয়ে ওই আঁকিদাই চলে গেছে আজও তারা তাহলে বন্ধুত্ব যদি আমার এই ভূমিকাটা আপনাদের কাছে স্পষ্ট না হয় ভাবটা তারা কিন্তু বুঝে ধরবে না আপনি তো বুঝবেন দেবান্ধী কেমন দেবান করা হয় না আপনাকে যারা ব্রহৎকার আর যারা এদের মধ্যে কিন্তু আপনি কমন নতুন লাগাতে পারবেন না সবাই এই একই দলের ব্যক্তি তাদের মধ্যে আমার ব্রহত রয়েছে তাদের মধ্যে বিশ্বাসের বাকি কম বেশি রয়েছে তাহলে আবার সংক্ষেপে শুনত মুসলমানদের এবং ইসলামের দুশ্মন সর্বপ্রথম দুই প্রকার এবং তার সহচল রা শৈতান যেটাকে বলি আমরা আরেকটা হল মানুষ মানুষ দুশ্মন মানুষরূপী দুশ্মন এরা হল তিন প্রকার প্রথম যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ধর্ম এসেছিল এসেছিল মানুষ রূপী দুই প্রকার একটা বিজাতীয় একটা জাতীয় বিজাতি হচ্ছে যেত আপনার ধর্মের বাইরে যারা ইসলাম মুসলমান মানতে ইসলাম ধর্ম মানতে চাই না গোলাপুসিয়া এবং পাগলি দল খারে জিয়া হ্যাঁ বুড়িয়া কাদের এই সমস্ত দল আর একটা হলো আমরা দুই ভাবে ভাষ করেছিলাম যে এই জাতীয় দুঃখ দুই প্রকার এক প্রকার যারা ইসলাম থেকে সম্পূর্ণ বাইরে আর এক প্রকার যারা নেন বাইরের না কিন্তু এরা দুই ফিল্ডে কাজ করছে একটা ধর্মের নামে আর একটা রাজনীতির নামে রাজনীতি এরা বামপন্থী এবং তারা প্রকাশ্য বলছে ভক্তভক্ত একটা দল যারা বলছে না আমাদের আকিদা বিশ্বাস এই না কিন্তু ওই দ্বিতীয় দলের আকিদা এবং বিশ্বাসে প্রভাবিত হয়ে এরাও কিন্তু অনেকেই ওইখানে ঢুকে গেছে ওই অন্ধকারে যারা বুঝতে পারে না আজকে আমাদের কাছে আলোচনা করবো প্রথম দুশনকে অনেক ভাগ একটা এক করে শুরু একমাত্র আমার সঙ্গে চিহ্নিত করতে চান দুশ্মনকে হ্যাঁ চালা হতে চান আসুন তাহলে এবার শয়তান সম্পর্কে শয়তান কেন দুশ্মন এবং কিভাবে দুশ্মনী করে الله رضي الله أمين قال حسنًا يا أيها الذين آمنوا القلوب السلم كافا ولا تتبئوا خطوات الشيطان إنه لكم أدوه مبين إنه لكم أدوه مبين هي مومن راتم راتم را إسلامي بوافع بوافع اتردش کرو آتم راتشيطان را فضان قنوشهر ونورنا کرو إنه لكم أدوه مبين نشان স্পষ্ট দুশ্মন্যা আমাদের দুশ্মনী ঘোষণা করে দিয়েছে সেই তাদের রাজিম হয়ে গেলাম তাদেরকে কিন্তু আমি ছাড়ল না দুশ্মন্যা দুশ্মনী ঘোষণা করছে না স্পষ্ট দুশ্মন এবং যে আল রগের আগে চলার ক্ষমতা আল্লাহ কাছ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আয়ত সবাই ফ্রিস তারা চিন্তা করলো কিন্তু ইবল সৈত এই জিনিসটাই তার শ্রেদ্ধা করল না আল্লাহ বললেন কেন তুমি শ্রেণা করবে না কয়লাবেন না আল্লাহ আমি এই আগমের চাইতে উঠত তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছ আর আদমকে তৈরি করেছ কি দিয়ে কথাটা তো বলে ঘুমাচ্ছ আপনাদের কি দিয়ে তৈরি করেছিল আগুনের ধর্ম হল উপরে উঠা আগুন জায়গায় যদি কি নিয়েছিলাম না উপরে উঠে আর মাটি তার মহানি চলে গেছে তারা এলে চোরা তো যে উভি গান নিম্ন গতিকে কিভাবে চেষ্টা করতে পারে যে মানে সন্তানে মনে করেন যে অর্থ করি টাকা পয়সা শিক্ষা দীক্ষা এমন একজন মানুষ যে গরিব মিসক্র শুধু তার কাছে জ্ঞান আজকে মেনে নেব হতে পারে না সাইট আমি ক্লিয়াস করলো যে আমাতে পারে আমি কিভাবে চেষ্টা করবো হবে না আমি মাটির তৈরি না সে মাটি তৈরি মাটির মূল্য কম মাটি মাটি মানে কি খুব নরম মাটি মানে এরা যাই সেটাই করা যায় আমি তো যাই হতে পারি না এবং আমি চালাতে পারি উড়াতে পারি তাহা করতে পারি আমি ধ্বংস করতে পারি আমি কিভাবে সরিয়ে আগে করে চিন্তা করি তুমি না তাহলে তুমি যেহেতু আমার অর্ডার অমান্য করেছ বাইরে হয়ে যাও চান্নার থেকে পাড়া পি না কেমি না तुम तुम छोट तुम्हारे अल्लाह जारा के लाना देते हल्के कमार जीवन दीते लाब आसन कम पर्त जन बेचे थकते পরিপূর্ণ ইসলামে দাখিল হন এই পরিপূর্ণ সজাপথে আমি থাকতে দিব না সেরা তকাল আল্লাহ তোমার এই সরল সঠিক এবং তাওহিদের রাস্তায় আমি বসে যাব। তাদের জন্যে পদ্যস্ত করার জন্যে আমি বসে যাব সেরা তোমার সেই সরল পথের মধ্যে বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাম এখানে সে বলছেন সিরাত তুমি সোজা পথে আমার রাস্তা এটা তোমার অনুসরণ করো একটা অসমাত কি বলে দেখে হিন্দু আর ওই বৌদ্ধ আর অগ্নি পুজোদের ধরিও না যারা ধর্ম করবো না ধরিও না তোমাদের যারা জাতীয় দুশন কথাবার্তা কারণ তারাও কিন্তু মানুষ রূপে তোমাদের দুশন তাহলে শয়তান কি বললো অন্য জায়গায় আছে আল্লাহ তোমাদের প্রসম খেয়ে রয়েছি আমি সর্ব সমস্ত পরি আদমকে আমি পদ করে ছাড়বো যাহার নামে নিয়ে গিয়ে ছাড়বো সবকিছু যারা মানতে চাইবে যারা এদিকে সুবিধা আর বিভিন্ন ধর্মের নামে বিভিন্ন ধুম্র জালে যাবে না যারা বিভিন্ন ব্যয় জালে জড়িয়ে যাবে না একমাত্র নাজাদ পাবে বাকি সবাই থেকে আমি পথ করব থেকে দূরে থাকবে আর নিঃসন্দেহে যারা ইসলামিক সেন্টারের বিভিন্ন জোহার দেখে বাইরে আছে নিঃসন্দেহে তারা বিভিন্ন গ্রুপের মধ্যে আছে হয় কেউ চালানা কেউ আছে তার থেকে মুক্তি পাই না আমি জোর করে বলবো এবং আমি প্রমাণ করে দেখাবো আমার সঙ্গে ধারাবাহিক আলোচনায় থাকবেন তো যারা এইরূপ থাকবে যেন দু আপনার এটা হাওড়া থেকে বলছি না কোরআন হাজি জ্ঞান আহরণ করেছিল প্রমাণ তো করেছিল আপনাদের চোখে দেখাই দেবো চোখের পর্দা আঁকড়ে দেবো বিবেকের সারা চোখের পর্দা উড়ে সড়া কোরআন দে আমি কিন্তু কোরআন এর সাবিকর্ত করছি না আমাদের ভাবত শুধু বলছি কারণ অনেকে হয়তো বলবে আরে কোরআন তাই করতে পারে না আমি ভাবত বলছি আপনাদের শুধু কেউ দাবি করলে নিয়ে আসবে সামনে নিয়ে আসবে না আমি যাহার নাম ভর্তি করব। তুমি এবং তোমার অনুসারী যারা তাদের জাহার নাম ভর্তি করে দেবে আল্লাহ আল্লাহ রকম এরপরে জান্নাতে আদমকে এবং তার সঙ্গে আমাদের মা হাওয়াকে রেখে দিলেন يا وَيَا عَدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ كُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ الله رب العالمين সূরা আরাফ 22 নম্বর আয়াত 12 নম্বর আয়াতের দিকে আলোচনা করতে আছে এই বিষয়টা সংক্ষেপে শুধু শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আদম কে এবং হাওয়া কে নিয়ে বললেন জান্নাতে এই জান্নাতে সব অনেকে অনেক নাম বলেছেন কোরআন এর পিছনে ছুটে আপনার সময় নষ্ট করে কোন প্রয়োজন বললেন যদি এর পিছনে যাও কাছে যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে অন্যায় কাজী হয়ে যাবে তোমার যদি কিন্তু এই জান তুমি এই জামনা সুখ দুঃখ হয়তো তোমার এই সুখ খেস হয়ে যেতে পারে শয়তান দেখেন লোভে ফেলে দিল আগম এবং হাওয়াকে বুঝতে পারলেন বললো দেখেন শয়তান মধ্যে কুমুর তোলা দেওয়া শুরু করল আল্লাহ রব আগম হাওয়াকে জান্নাতের পোশাক পরিয়েছিলেন ঠিক না সম্মানিত করেছিলেন জান্নাতের সমস্ত শুরু সমস্ত জান্নাত তাদের জন্য হালাল করে দিয়েছিলেন শয়তান বলল দেখো শয়তান চাইল তাদেরকে উলঙ্গ করার জন্য শয়তান চাইল তাদেরকে জান্নার থেকে বাইক করার জন্যে এই গাছের ফল খাইলে হয় তোমরা দুইজন ফ্রেস্ত হয়ে যাবে ফ্রেস্তানের স্থান কোথায় জান্ন অথবা তোমরা চুস্থ এই জান্নাতেই থাকবে আল্লাহ এই ফল খেতে বা এই গাছের ফল খেতে নিষেধ করেছেন একটাই কারণ হয়তো খেলে ফেরিস্ত হয়ে যাবে জানা টি হয়ে যাবে আর তোমার হাওয়া ভাবলে না এই গাছের ফল না খেলে তুমি জানতে হবে আর নয় ফেরিস্তা হতে পারবো না লোভ কিনা এই জন্যে এই প্রথম পাপের কারণ ছিল তুমি তাকাপুরি করা আর এটাকে সেটাকে কি আমরা কি কম জানি যে কোনো না কি কত জানেন তা তো পরীক্ষা করেছি আজকে না নতুন বদিন থেকে বারো বছর থেকে পরীক্ষা করতেছি ভাইটাকে কত যারা ইরা অর্থ করতে পারে না যারা আল্লাহ অর্থ করতে পারে না যারা জানে না আল্লাহ কোথায় এত বড় প্রকাশ হয় না বন্ধু বল আরো কি করলেন এটাকে মজবুত করার জন্য সৈতানের এই ধোকাটা প্রথম পাপ হয়েছিল কাপড়ি করার কারণে আর দ্বিতীয় সয়তানের পক্ষ থেকে আর দ্বিতীয় পাপ যে পাপটা হয়েছিল কি লালচ করার কারণে অধিক লাভ যেটা আদমার হাওয়া আলাই তার এই যে যুক্তি তার যেই দাবি এই যুক্তিকে প্রমাণ করার জন্য এটাকে শক্ত করার জন্যে লাখুমা লাভিনুসুম খেয়ে বলল শুসুম করে বলছে হে আদমে হা আমি কিন্তু তোমাদের যারা মূর্তি পূজা করতেছে তারা বলে না আসো তোমাদের কল্যাণকামী আমরা যারা মাঝারে ডাকতেছে বলে না আসো তোমরা আমাদের বলে কল্যাণ বলছে না। যারা আপনাদের বলতেছে আসো বায়াত করলেই জানলাত নিয়ে চলে যাবো তারা কল্যাণকামী বলতেছে না যে আমরা তোমাদের কল্যাণকামী বলতেছে না বলতেছি কিনা করে, কোন সন্দেহ হয়তো বা ধোকা দিয়ে দিল শৈতান যেরকম ধোকা দিচ্ছে পীড়পন্থীরা যেরকম ধোকা দিচ্ছে ছটকাপ বিভিন্ন পূজা করতেছে আপনাকে চিহ্নিত করতে হবে কারা তারা তাহলে বন্ধুগণ শয়তান এই আদমার হওয়া আমাদের সে আদে পিতা এবং মাতাকে কি করলো ধোকার মধ্যে ধোকার পথ প্রদর্শন করলো খেতে আগে পাশে তোমার অমান্য করাবো তোমার আদেশ কেউ পালন করতে দেবো না তোমার নিষিদ্ধ গাছগুলিকে করতে দেবো আর নিষিদ্ধ ছিল এই গাছের কাছে যাবে না আল্লাহ বলে ফল খেয়ে না আল্লাহ বলছে না কি গোলা এই যারা এই গাছটার নিকটেই যাবে না খাওয়া তো তুলির কথা জানে না যেমনি ফল খাওয়া জানি পোশাক দুইজনের শরীর থেকে ঝরে পড়ে গেল দুজনে এবার অস্ত্রহীন হল হল পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজেদের লজ্জা স্থান আলী ওরা কি জানা জানাতের কাছে ওই পাতা নিয়ে তারা তাদের লজ্জাস্থান কি করলো যেই উদ্দেশ্য তারা আপনার পিতা মাতাকে উলক্ত করে ছেড়েছিল সে আপনার দুষ্কর্তাবদ্ধ সে আপনাকে উলঙ্গ করতে চাইবে না অলঙ্ক শুধু কাপড় চুপড়ে উলঙ্ক হয় না আল্লাহর আঁকি যে বিশ্বাস সঠিক আঁকিটা থেকে যদি আপনাকে বেঠিক আঁকিটা ঢুকে দেয় ওটাও তো একটা উল্লঙ্ক করা হল না এই মুহূর্তে যদি আমার পিতামাতাকে কেউ এই দুনিয়ার পোশাক থেকে বিচ্ছিন্ন করে তার অবস্থা কি করবো আমি শরীরে এক ফোটা রক্ত থাকতে ছেড়ে দেবেন সেই কাজ কিন্তু আদৌ একশো আট নাই তোমাদের প্রকাশ্য স্পষ্ট শয়তান যে শৈতান একবারে ঘোষণা দিয়ে আপনার সঙ্গে জমিনে আপনার সঙ্গে লেগে পড়েছে বললেন। থাকতেছে এবার তো অন্যায় করে ফেলছে কোথায় কি করবে আল্লাহ দেখে বললেন পরো বললেন তাদের দুইজনের পরে গাছ তোমাদের দুজনকে নিষেধ করি না এই গাছের কাছে যাবে না কল খাবে না নাই? আরো বলে দি নাই আলাদা যেহেতু মানো নাই অন্য বলনা অন্য কুমলে বাংলার ছেলেদাও আর এই জান্নার থেকে আল্লাহ কি এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন আদোহার হাওয়া আর সাক্ষাৎ পরিচিত হওয়া এইজন জন্য কিন্তু স্পষ্ট কোন ওই জন্য জেদ্দা আর এই জন্যে আরাফাত এর কোন কিছু তও রাত জিলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বলতে যাবে না তবে আদমে হাওয়া উমকের উমুকের দাদির নাম কি ছিল রাসুলের দানির নাম কি ছিল দরকার একটা লোক যদি রাসুলের দাদি বা রাসুলের বাবা নাম নাও জানে তো কোন ক্ষতি হবে অনেক সময় হ্যাঁ যখন বিস্তারিত জানার জন্য বিনা প্রয়োজন অনেক সময় অনেকে এই প্রশ্ন করে যাই হোক আল্লাহরুল্লা আলীন পাঠিয়ে দিলেন কাকে হজরত আদম আলাই সালামকে এবং আহ আলহিসকে এই দুনিয়ায় শয়তান শুরু করে দিল মানুষের সঙ্গে দুশ্মনী তাহলে এই দুনিয়ায় চলে আসলেন শৈতানও আদমের হাওয়া এবং শৈতানকে এই দুনিয়ায় পাঠানো আল্লাহর কি বললেন যে আল্লাহর আল্লাহ বলে দিলেন এখন এখানে মরবে এখানে তোমাদের যে আগা তোমাদের বসবাস বাড়বে এইভাবে কিন্তু শৈতান আমাদের সঙ্গে কি করলেন শৈতানকে আল্লাহরুল্লাহ আলমিন পরিচয় করে দিলেন যে শৈতান তোমাদের প্রকাশ্য এবং ইসলামের পরিপূর্ণ প্রবেশ করার জন্য মহান মহা সূত্র হলো তোমাদের দুশ্মন হলো কে উদ্দেশ্য কিন্তু যদি তোমরা হাঁকতে জানতে পারো আল্লাহ মাইন চালিমা তুমি না পরস্ফলন ঘটাও আলাহাকিম জেন্লাহ কিন্তু বড় শক্তিমান তিনি হিকমাত তিনি বিজ্ঞান তিনি বিজ্ঞানী তারপরে যদি তোমরা উল্টাপাল্টা করো তাহলে কিন্তু তোমাদের বিপদ তোমাদের কাছে আসবে এবার আপনাদের কাছে আমি যাই কিছু বর্ণনা করি কিভাবে গিয়েছে আমার ব্যাংকের টাকা বন্ধ করার জন্য কোন অফিসে গেছে যে আমার এই গোডাউনে আগুন জ্বালাবের জন্যে কোথায় গেছে আমার হ্যাঁ আপনি করবেন কিভাবে আপনার দুশ্মনী করতেছে এর আসুন শয়তানের কিছু দুশ্মনী সম্পর্কে আপনাদের আমি আগা করি আজকে একটা শুরু করে দিয়ে পরবর্তীতে আলোচনা হবে প্রথম যেটা হলো আল্লাহ বলছেন কাজের আপনাকে আদেশ করবে। গৃহীত কাজে আপনাকে আদেশ করবে। এবং আদেশ করবে আল্লাহ সম্বন্ধে না দিয়ে না শুনে অনেক কিছু বল আল্লাহ বলছেন আদৌান তোমাদের স্পষ্ট দুশ্মন ঠিক আছে এখানেও কিন্তু আল্লাহ বলে দুঃশন কে শৈতান তোমাদের দুঃশন কি করে শৈতান তোমাদের ইন্দ্রায়া মরুকুম বিশ্বা তোমাদের ইন্দা বায়া মরুকুম বিশ্ব সয়তন তোমাদের নোংরা কাজের অর্ডার করে ওয়ালফা আসা এবং অশ্লীল কাজের আবেশ করে সয়তন বলে মিথ্যা বলো মনে মূল কথা যত নোংরা জিনিস রয়েছে যত পাশা করবন আর ইবনু আরবি রাকিদা কি আমি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই হে আল্লাহ তুমি আর আমি একই জিনিস আল্লাহ সম্পর্কে বলছে কিনা আল্লাহ সম্পর্কে তাদের আকিদা কষা যাচ্ছিল সব জায়গাতে আল্লাহ রয়েছে বিরজমান আকিদা আমাদের আল্লাহ সম্পর্ক বিরোজমান আমরা আকিদা রাখেন অনেকে এই আকিদা কাদের এই শৈতানের দাওয়া শৈতান বলছে বলো আল্লাহ সম্পর্কে আল্লাহ বর্ণনা শেষ পর্যন্ত বলল যে আল্লাহ পরে আলোচনা আসবে একটু বিস্তারিত সেই মেয়ে পছন্দ করে না পরে বললো যে আল্লাহর তাজাল্লি নাজাল্লি আল্লাহ এই মেয়েটির গায়ের মধ্যে ঢুকে পড়ছে এই হলো আল্লাহ ওর পূজা শুরু এরা হল সুফিবাদের নেতাজি সুফিবাদের হত্যা করা হয়েছিল সেই দেখবেন তার ঘটনা যারা মানসুর হাল্লাদে ঘটনা দিয়ে যারা ধর্ম মনে করে এরা কাফের না কিন্তু জানে না আমরা কোথায় গেছি ওই যে বললাম ঢুকে পড়ছে খবর নাই একটা একটা করে ইশাল্লাহ জানতে হবে করবে সময় ভালো জিনিস মানতে রাজি না ঠিক না অনেক আছে না যদি কেউ আপনার দুশ্মন একটা ভালো কাজের কথা বলে যেহেতু দুশ্মন করতে ওটাও মানতে রাজি না কিন্তু দেখেন ইবৃশ শৈতান মানুষকে এই নোংরা কাজ যখন আপনি নোংরা কাজ করছেন জানেন না বুঝে না সুঝে জানেই না আল্লাহ কিন্তু আকার নেই আমাদের আঁকিরা নাক আল্লাহ যেটা হল কি না কি না কোন জিনিসের যদি অনুরূপ অস্বীকার করা হয় তাহলে রূপ প্রমাণ হয় না আল্লাহ বলছেন আল্লাহর আছে আর আমাদের বাংলাদেশের হুজুর রাখা আল্লাহ আল্লাহ আল্লাহ তার অনুরূপকে অস্বীকার করেছে রূপকে অস্বীকার করে নাই শুনে এবং দেখেন যে আয়ের মধ্যে আল্লাহ তার অনুরূপকে অস্বীকার করতেছেন ওই মধ্যে তার দুইটা বোন তার সিফাত সাবুষ্ট করছেন শুনে শোনেন এবং আর আমাদের আল্লাহ के से चे, सुभी के कर, से तो सुभी चर्चा विशिष्ट जुंजिल विश्व सम्राट सुलाशे केसर दावीदार যারা বিশ্ব সুবি সম্রাটের দাবিদার এরা নিঃসন্দেহে এই গুরু পেরি অনেকটা এই গুরু পেরি ভাবতে পেরেছেন কোথায় আপনারা আছেন কোন দেশে বসবাস করেন আমাদের দেশে ভাবতেই পারে করেনা আপনারা কোথায় আছে তাদের আখিরা এবং বিশ্বাস কোথায় চিহ্নিত করতে রাজি আপনারা তো আল্লাহ করে এই হল সাহিত্য কয়টা কাজ পেলাম তিনটা একটা নোংরা কাজের অর্ডার একটা অশ্লীল কাজের অর্ডার আর তো আল্লাহ সম্পর্কে এমন আকির এবং বিশ্বাস আপনার দিবে যেটা পাওয়া যাবে না ওই যে নিরাকার আল্লাহ সর্বত্র বিরুজমান এবং হিংসা বিদ্বেষ করে মানুষের মধ্যে জন্ম নেই কাজ আল্লাহ বলছেন বহুলা তুকলে তোমরা মদ জুয়া তারপরে মূর্তির নামে জমা করা থেকে মূর্তি বানানো থেকে আসল মূর্তির বানানোর ধং পড়ে গেছে বানিয়েছে পীর সাহেবদের অরিজের নাম দিয়ে তখন এরা বানাচ্ছে আর কি ক্ষতি ওরা তো ধর্মের নামে বানাচ্ছে না রাজনৈতিক দলগুলি এরা অনেক ভালো যারা ধর্মের নামে আপনার চুরি করে বস না তালার চাবি যার কাছে তাহলে ঘরে দুশ্মন করো না বাইরে বড় যারা ঘোষণা করছে তারা তো আমরা দুশ্মন এই জন্যে মোদিরায় যখন রাসুল সাল্লাম ছিলেন দুশ্মন কয় প্রকার ছিল সবচাইতে কঠিন তাদের সঙ্গে জড়িয়েছিল যারা সঙ্গে তাদের করতো মোনাফিকরা বড় দুশ্মন না জাতীয় দুশ্মন যেটা दुश्मन जतियों धर्मी दुश्मन एरा क्यों तरफ अक्ट जड़ाई दिए टेन के तेरे दिए तरह